সেটা হচ্ছে যে ফজরের দুই রেখা সন্নত পড়ার পরে আপনি একটু কাছে শুইতে পারেন এসের কথা কখনো শুনেছেন না শোনেন নাই শোনেননি শোনেননি তো আমল কি করেন শুনেছেন কেন শুনেছেন আমি নিয়মিত না করলে মাঝে মজে আমল করি আমল করা উচিত তবে এটা বাড়িতে করতে হবে পড়ে নিয়ে আপনি একটু আবার এমন শুয়েন না যে দিলেন ঘুম খড়ি গেল যার এরকম ভয় আছে জাগাবার আবার কেউ বা ঘুম চলে আসবে ভয় করছেন না একটু রেস্টের জন্য যে এখন হয়তো টাইম আছে তো একটু হ্যাঁ দু চার মিনিট পাঁচ মিনিট একটু আমি লম্বা হয়ে যাই জি হ্যাঁ এটা সোননাথ এটা শুধু যাইজ না চোখ ঘুমাত অন্তর ঘুমাইতো না আর অন্তর যদি জেগে থাকে তাহলে বোঝা যাবে যে আমার উজু আছে না নেই সব বুঝতে পারছেন চোখ শুধু বন্ধ আর আমাদের যখন ঘুম আসে তখন সব ঘুমিয়ে যায় ভারত বাংলাদেশ বিশেষ করে আর পাকিস্তানে পাকিস্তান আর ভারতে বাংলাদেশও আছে অল্প আছে ঘোরাবা বলে একটা দল আছে ওরা এই খুব গুরুত্ব দিয়ে সবাই পালন করে আচ্ছা করে তো করে সুন্নত যদি বাড়িতে কোন দোষের কথা এটা করা উচিত না। আমার পরিচিত অনেক ওরা আছে যদি আমার আলোচনা শুনে তো রাখবে কারণ যে শুনে তাদের মনের ভুলটা হয় যার ভুল ধরি সেই রাগে না অথ উদ্দেশ্য হচ্ছে মানুষের ইশ্রাস সংশোধন করা যখন একামত হইতো তখন এমামতের জন্য মসজিদে যেমন এখানকার এমামদেরকে দেখছেন না এমামরা এইসব ঢুকলো একামত হয়ে গেল এই নবী সালামের শূন্যতটা এ দেশে বহাল আছে আমাদের দেশে বহাল না আমাদের এমাম আছে हाँ बसा आगड़ी बांधे सोन्नाथ पड़े सन्नति तरीका चौदहश बच्चे आगे नवीम फौजर आम शुरू पड़ारे बाड़ी ते घूम तो गोराबा भाई হাদিসের পাবন্দি করতে গিয়ে অনেক সময় এইরকম ভুলগুলি করেছে দিনাজপুর বা আপনার ইয়েতে কি বলছে নীলফামারি ওই দিকটাই আপনারা তো যাই হোক গোরা এই বিষয়গুলি বুঝতে তারা ভুল করেছে অনেক এরকম বিষয় রয়েছে বেশ কিছু মাসা মাসা এলে যারা বুঝেছে তারা আল্লাহ সভার ইসলাম করার জন্য আর দুই নম্বর আদব হচ্ছে যে প্রথম রাখাতে সোরাফা পরে কাফেরুন আর দ্বিতীয় সোরে অথবা সুরে বাকার একশো ছত্রিশ নম্বর প্রথম রাকাতে সোরাফ আচার পরে আর দ্বিতীয় য়ে সুরে আল এমরান সন্নত পে বাসায় যদি সন্ন্যত পড়েন তো একটু শুয়ে যাওয়া হচ্ছে সন্নত ন শুয়েছেন কিন্তু বাড়িতে يهدي الحق ارشدنا وخير الخلق اسوتنا بسنته جنى نوري يهدي كتاب الله دستور وخير فلق قصوتنا بسنته